এর অমূল্য বয়ানের ক্যাসেট টি হোটেল রেস্তোরাঁ চলন্ত গাড়ি কিংবা রাস্তাঘাটে বয়ান শোনার অনুপযোগী যেকোনো স্থানে না বাজানোর জন্য আপনাদের প্রতি বিশেষভাবে उनरुद ढाकलो कैसिट्री प्रयोजना ও পরিবেশনা তমদ্দুন প্রোডাক্টস ঢাকা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া নস্তাউহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওাক্কালু আলাইহি আনাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুইল্লাহা আমান ইগলিহ ফালা আদিয়ালা আনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাদাউ লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আমার হেদায়তো আল্লাহ পাকে হাতে আমরা এই বৈঠকের পরে আখিরি মনাজাত করব। এই মাহের আখিরি মোনাজাত এবং কারো কারো জন্য জীবনের আখিরি পারে আল্লাহ হাবিব আলী তুমি যখন নামাজের ডাইন দিকে সালাম ফিরাও তখন নিহাত করো যে বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা মহৎ কে এত কাছে মনে করিল কিন্তু আমরা তো মহৎ অনেক দূরে মনে করি আল্লাহ এই মহকে দূরে মনে করার কারণেই আমাদের দেহ শক্ত হয়ে গেছে দুনিয়ার পাগল হয়ে গেছে যে আসামির ফাঁসির হুকুম হয়ে গেছে এখন ফাঁসি হবে এক ঘন্টা পর বা দশ মিনিট পর তার কাছে দুনিয়ার সমস্ত সম্পদও যদি লুটে দেওয়া হয় সেদিকে তার নজর যাবে না দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীও যদি তার সামনে নেওয়া হয় সেদিকে তার নজর যাবে না কারণ কিছুক্ষণ পরেই তার ফাঁসি হবে আমাদের আপনি বলে দেন যে এই মুহূর্ত থেকে ওরা ভাগ আছে আমাদের জন্য মহু ধরতে না পারে এই জন্য তো আমরা চেষ্টা করতে আছি। একটু রোগ হইলে চিকিৎসা করি দেখলে তোমরা পলাইতে আছো ওই তোমাদের একদিন সাক্ষাৎ করবে করবে আল্লাহ বাবার ঘরে বসবাস করি কিছুদিনের মধ্যে তুমি কিন্তু আমার মধ্যে আসতে আসো এই মাটির গর্ভে আসতে আসো এই দালান করা কিছু থাকবে না তোমার আমার অস্ত শোনাল্লাহ হেদায়তের হেদায়তের হাতে না তো এই জমিনের একটা বরকত আছে আর আমি দেখছি এই মাহ ফেলার থেকে ঠিকমতো শোনার পরে আখিরি মোনাজাত করে যায় আল্লাহর ফতনের মধ্যে আমি দেখছি শতকরায় একশো জনই হেদায়ত হয়ে যায় আল্লাহ আল্লাবাকের কাছে দোয়া করব এবং করি আপনারা সবাই করবেন জানেন আল্লাহ আলমেন আমাদের সবাইকে পূর্ণ হেদায়ত দান করেন একটা ছেলে দশ বিষয় পরীক্ষা দেবে এর মধ্যে নয় বিষয় ফার্স্ট ডিভিশনে স্টার মার্ক পাইয়ে পাস করলো একটা বিষয় ফেল করলো এই ছেলে কি পাস কি সবাই বলেন ছেলে ফেল কি কথা ঠিক না তোমরা ইসলামের বিদ্যার পুরাপুরি বেশ দাখিল হইয়া যাও ভাইরা আমরা যদি কোন এক বিষয়ে যদি খোদানা খাসটাকে আমাদের ফেল করি তাহলে তো ফেল কথা ঠিক নয় ভাইয়া যারা বলে যে আমরা ইডে দাঁড়িয়ে করি না ঐডে করি না এটা পছন্দ করি না ওইটা পছন্দ করি না এটা আমার বুঝে আসে না আমি তো সবসময় বলি আমি মানুষ আমার ভুল হইতে পারে যদি ইসলামের কোনো একটা দিক যদি আমার ভিতরে কমই দেখেন ত্রুটি দেখেন কোরআন হাজিসের দৃষ্টিতে আপনার দৃষ্টিতে নয় কোরআন হাজিসের দৃষ্টি যদি ত্রুটি দেখেন তাড়াতাড়ি আমাকে বাতাই দেবেন হুজুর এইটা আমার ভিতরে কম আছে ইনশাল্লাহ আমি সংশোধন করে যত কাজ তার ভিতরে মৌলিক কাজ ছিল চারটে মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানানো খালি মুসলমান হইল চলবে না তাকে তালিম দিয়ে আমল বানানো কি খালি আমলেও কাম হইবে না থাকে তারপর বিরুদ্ধে দেহাত এখন তো দেখা যায় যেহাত সৎপরসে চরম নাই বাঘে কি কর তো ভাই আমার দেখেন এই চাই জিনিস আমাদের মধ্যে আসে কিনা দাওয়াতের কাজ সবাই করেন না তালিমের কাজ সবাই করেন না বিরুদ্ধে যে হাত সব দেখা যায় সব সরম নেই বাঘে পড়ছে আমি বুঝি কিছু যখন দেওয়ানবাগির বিরুদ্ধে আপনারা যেহেতু শুরু করলেন বাংলাদেশের প্রত্যেকটা আলেমের তো কর্তব্য ছিল আমাদের সহিবার গেছে বলে এগাম করতে গেছে গা সব বিশ্ব কয় না কে আমি কিছু জানি এটা ভালো লাগে থাকবে আল্লাহর হাবিব হাদিস যদি কেউ জেহাদের ময়দানে থাকে আর যদি সে বিখানায় মারা যায় তবুও সে শহীদ দরজা পাইয়া বিনা হিসেবে আল্লাহের কামনা নাই ময়দানে থাকলে না শাহাদতের কামনা হইতে পারে আমি আল্লাহ সহি পারি এরা ময়দানে থাকলে না ময়দান না থাকলে শাহাদতের কামনা করে কামনে আল্লাহ ফারমান যাদের ভিতরে নাই তাদের মৌ হবে মোনাফেকের মৌসুম বড় হামুক পুরা পরি ঢাকল হয়ে যাও আদা দিনা বারোয়ানিনা চোদ্দ না पूरा पूरी भाई निश्चय मेहलोक पुरुष तक मत न पाइप ना आत्मा के पवित्र करते आत्मा के पवित्र करते তারা নামে আল্লাহ আল্লাহ আল্লাহাক বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই যে আত্মাকে পবিত্র করতে পারবা সেহেসে যাবা আর আত্মাকে পবিত্র করতে পারবো না তবে না রুহুর জায়গা মাওলার পবিত্রে হেসতে হবে না বাবারে খুব খেয়াল রাখেন মানুষের ভিতরে পশুর চরিত্র আছে আল্লাহা গুল আলম তাকে ফেরেস্তার চেয়ে সম্মান দান করবেন আর যে ব্যক্তি ফেরেস্তার চরিত্র ভিতরে অবলম্বন না করে যারা পশুর চরিত্র ভিতরে পয়দা করবে তাদের আল্লাহাক বলে আলমিন পশুর চেও কুত্তা শিয়াল সুয়ারের চেয়েও তাদের মর্তমা নিচে নামাই দেবেন এই বাবারে হিংসা কুত্তর খাসলাত কুত্তর জাতিগত খাসলাদ হিংসা যেই মানুষের মধ্যে হিংসা থাকবে আল্লাহ ফরমান आगुन जेमन समस्त लाकड़ी के का ध्वस कर हिंसा आर हिंसा तर समस्त ने मे अनेक लोक देख नाम ने जिज्ञासा करो भाई फिर हमें कत नाम पढ़सी रोजा रख से जे क्या करे तोल नामा नाई তখন ফেরেস্তা বলবে তোমার ভিতরে হিংসা ছিল এই জন্য তোমার সমস্ত আমল পড়িয়া ধ্বংস হইয়া গেছে হিংসা কাকে বলে উন্নতি দেখে সহ্য করতে না পারা এবং তার অবনতি কামনা করা কি করে আমরা তো দেখি কত মাসাল্লাহ সুফি দরবেশ বীর হলি আল্লাহ কিন্তু অনেকের মধ্যে তো হিংসা পরিপূর্ণ সিং ওঠে তখন শালিকাল গুঁতাইতে থাকে ওই শুলায় এরক ওই কাছে মুড়ি দিয়ে শালিকাল থাকে বাইর আমার ভাই ভাই হিংসা হইতে পারে ছাত্র ছাত্র হিংসা পারে হওয়ার সম্ভাবনা বেশি এর ভিতরে ভিতরে হিংসা হওয়ার সম্ভাবনা বেশি কি কন ব্যবসায়িক ব্যবসায়ীদের মধ্যে হিংসা হওয়ার সম্ভাবনা বেশি একজনের দোকানে বেসা বেশি হয় এই দেখে হিংসায় জ্বলিয়া শেষ পর্যন্ত জাদু করিয়া কাফির নামে যায় কি কন গিবাসে কাজ করে যায় না ওর মালে মাফে কুম উন্নতি দেখ সহ্য করতে না পারা কেউ উন্নতি দেখলে মনে কষ্ট লাগা এবং তার অবনতি কামনা করা অর্থাৎ তার মসিজ করে কি খুশি যায় যদি দেখো কারো নাই বাবারে তাকাব্বুর আল্লাহর হাবিব ফারমান যার ভিতরে যে আমি বড় এই বাপ যার মধ্যে থাকবে সে পাবে না আল্লাহ কেব হলে আমার চাদর আমার পোশাক যে কোন মেয়ে লোক বা পুরুষ করবে সে যেন আমার চাদর করলে। আমার পোশাক বাবারে কারো শরীরের পোশাক যদি আমি টানাডানি করি আনতে চাই এর চেয়ে বড় বেয়া তার সঙ্গে আর কিছু নাই কথা ঠিক নেই তাকাব্বুর মানে আমি বড় আমি বংশে বড় दिखते बड़ो शक्ति बड़ो चाखार दिखे बड़ो आलेम बड़ो आलेम मेटा देख में दे गोजार हो, होता है যদি মাওলার দরবারে কিছু মর্তবা পাইতে চাও নিজেকে নিজে মিটাই নিজে না আরে কিসের বংশের দাবি করে সবই তো আদম সন্তান কি সবই তো একটা মানুষ কিসের বংশের গৌরব কিসের এলমের গৌরব আমার বুদ্ধি জ্ঞান এত মাওলায় দেশে এই বুদ্ধিতে আমি কামাই করি আনি নাই কাজে এর প্রশংসা পাইলে মাওলায় পাইতে পারে আমি তো পাইতে পারি না হেরে এই লোভে তো সাব ধ্বংস করলো এই যে টাকা চুরি করে ভাইরা কারণে এই হার লোভ হইল করা নর্দমায় দুধ না দিতে পারলে ওর কাছে আরাম নাই যারা হালালের সঙ্গে হারাম না সেই দিকে ভালোই লাগে না মনে করবার তোমার মধ্যে সুয়ারের চরিত্র আছে লোকে তো দেয় মাশাল্লাহ ইমাম সাহেব পুরা ঠিক করো আল্লাহ ওই সেদিন কেস্তা বললো কাল কুয়েতে এক ব্যক্তি এক খ্রিস্টান এর কাছে বিশ হাজার পাইবে আমার টাকা তোমুকে নিয়ে চলিয়ে গেছে আপনি একটা বন্দোবস্ত করে দেন তখন খ্রিস্টানটা সিঠি লিখেছে তাহলে এই নিয়ে তার কাছে দেন টাকা দিয়ে দেবে চিঠি দিয়ে কি তুমি যে কবে মুসলমান হইলা এটা তো আমি জানতে পারলাম না ঠিকই তুমি যে কবে মুসলমান হইলা এটা তো আমি জানতে পারলাম না এটা পরিয়ে টাকা সব দিয়ে দিছে বিয়াল্লিশ লাখ টাকা পরে একসাথে জিজ্ঞাসা করে ধর ভাই ব্যাপার কি তুমি তো টাকা দেওয়ার জন্যও বলো নাই কিছুই বলো নাই আমি তার ধর্মের মূলে আঘাত লাগাই দিচ্ছি আদর্শ হইলো অধা খেলাপ না করা পরের টাকা মারিয়া না খাওয়া কি জান এটা হইল তোমার নবীর আদর্শ কিন্তু তোমরা মুসলমান দাবি করো তোমার তো নবীর আদর্শ আমরা যদিও তোমাদের নবীকে মানি না কিন্তু খ্রিস্টান চরিত্র না তুমি কবে মুসলমান আমার ধরে কয়জনে খালিকাল পয়সা পয়সা রেমা করার জন্য চরিত্র সুন্দর করার জন্য আর আমাদের চরিত্র খারাপ বাবারে তলোয়ারে নাই উদারতায় अबुल कलम आजादे मंत्री छोटे भारत बी लिखन जो इसलाम जारी दुनिया के तलवार द्वारा अल्लाहर हबीब रात गोबने घूरिया घूरिया एक बुढ़ी किस माल खामान बड़ गालागाली करते आल्ला हबीब के सा गाला गालाते আল্লা হাবিব শুনতেছেন রাগো করেন কিছু করেন আমাদের এই সর্বনাশ করলো ওর ঘটভ পরিবার উপরে ধ্বংস হইয়া যাক এসব বলতেছে বুড়িমা আপনি রাগ হয়েছেন দেখো আমি আমার কেউ নাই এই মাল নিয়ে আমি কেমনে কোথায় যাই তখন আল্লাহর হাবিবান পরিচয় দেন নাইবেন সেব সমস্ত এখন বুড়ি কাজ বাবা তোমার মতো ভালো মানুষ তো জীবনে দেখি নাই এই দেশটা মোহাম্মদ দখল না করিয়া সাল্লাহ তুমি দখল করতে পারতা তুমি যদি এই দেশের রাজা না ভালো হইতো बहि आठ दिन तेमी भय तो, तो काटते राजा ताके गाली दीछ गालीजे सुनसे उपाय न তখন বলে বাবা সত্যি কি তুমি আমি মানুষের দুনিয়া শান্তি আখেরা তির জন্য আমি আসছি তখন বুড়িমা ও বাবা তুমি হইয়া থাকো তাকে কলিমা পড়াও আমি এখন মুসলমান সাক্ষী কোথায় তখন বলেন যে আমার ছেলে তার সাক্ষী এবং আমার আজব ছোলাম তার সাক্ষী তখন বলেন বিচারক বলেন ছেলের সাক্ষী বাবার পক্ষে गोलामे सक मालिक कबुल हाँ इन सरियातर विचार ठीक है इस्लाम हो ढाल ठीक हजतल বাবা উপরে সুরি চালাইবেন তখন ওই কাপের থুক থুক থুদি থুদি দিস আলী করমাজু সব মুখের উপরে সঙ্গে সঙ্গে আলী করম তাকে সারিয়ে দিয়ে দাঁড়াইয়া গেলেন এদি বলে ए रख शत्रुते फलावार शत्रा नहीं मवला के राजी खुशी कर मुखे थूक मारो हमारे शरीर राग हुई गेस एिंता कर लो तुम्हें खुन कर আমার নক্সের কিছু উদ্দেশ্য এর সাথে আসিয়া যাইবে এই জন্য আমি দাই হইয়া যাব এই জন্য আমি তোমাকে বাবা কিসের মুসলমান হইলেন আদর্শ আলেমেরা পিড়িরা থেকে আদর্শাল মুসলমান আসি তুমি আলে মইলা পীর এলা সুফি এলা দরবেশ হইলা কিন্তু এখন পর্যন্ত মুসলমান হইসো কিনা সেইটা বিচার করিয়া দেখো বাবা মুসলমানের চরিত্র থাকবে সবচেয়ে উত্তমানের চরিত্র একজনকে জিজ্ঞাসা করি আপনি হিন্দুর দোকান থেকে সদাই খান কারণ নাকি মুসলমানের দোকান নাই হুজুর হিন্দু যদিও হিন্দু কিন্তু তার মোয়া মেল বড় সুন্দর সে মানুষের ঠগায় না মাফে কম দেবে না আর মুসলমান মাফে কম দেবে ঠগাইবে দেখাইবে একটা মাল মোস্তায় ঢুকেই দেবে আর একটা এখন বর্তমানে মুসলমানদের চরিত্র দেখে অন্যান্য কাভেরা এমনকি মুসলমানেরা ভোট কিন্তু বিরক্ত হয়ে গেছে বাবার চলমনাইতে আসছো রাস্তাঘাটে চলা ফেরায় তোমাদের ব্যবহারে যদি কেউ অসন্তুষ্ট ইয়ে যায় গালি দেবে তো আমারে দেখো সর্বনায় মরি গেলেন কি অসম্যাম বাবা তোমার আমল এক যদি একটা লোক সন্তুষ্ট হয়ে যায় এ লোকটা কোথায় সর্বনায়ের মরিদ মাসাল্লাহ ওই জায়গায় যাওয়া উচিত এ লোকটার শরীরটা এত সুন্দর তখন ভাইরা তোমার জন্য আমার দোয়া করা লাগবে না এই খবর শোনার সাথে সাথে আমার খুশিতে জানা এই যে পরিশ্রম করলাম পরিশ্রম কাজে লাগছে দোয়া তখন করা লাগবে না আমার মরু মালের সাহেব কেউ বলতেন বাবারে দোয়া চাইয়া পাওয়া যায় না দোয়ার কাজ করলে পরে দোয়া বেড়া ভাইয়া ঘরে ঢুকবে এই দেখবেন এই মোনাজাতের পরই মুসলমানদের চরিত্র ধাক্কা খায় কথা এটা কি মুসলমানের চরিত্র বাবার আল্লাহা মাওলা আমাকে দুনিয়াতে পাঠাইছি নি মানুষের চরিত্র ভালো করার জন্য মুসলমান যে আবেশ তার চরিত্র হবে তত সুন্দর একবার বাবা বাবা যেখানে পানি আছে সেই জায়গায় মানুষের বসবাস দিয়া। আর সব জায়গা খালি একটা নির্জন জায়গা দিয়ে একটা যুবতী সুন্দরী মেয়ে যাইতেছিল হঠাৎ এক যুবকের সঙ্গে দেখা ওই মেয়েটা যুবককে দেখতেই मुख गैसे, गैसे चलते रक्षा कर लेना शन य मुसलमान ऐले बसते देखिए से, से भय पाई से, এখন মুসলমান ছেলে ডাক দিয়ে বলেন এ যুবতী তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান কি পরিচয় দিয়েছে মুসলমান বাইরে এরকম বিধবাজে বললো বলতে আমি তোর ভাই আমি তোর বাপ তাই তোর নাক ভরসা আসে দিলে আমার ভাই যাকে দেখাইছে আমার তার কোনো ভয় নাই আসে পরিচয় দিয়েছে আমি একজন মুসলমান ঠিক সোনার সঙ্গে চেহারা হয়ে গেছে সে এখন মনে করছে যখন মুসলমানের সঙ্গে আমার সাক্ষাৎ আমার আর ভয় না বাবারে আর এখন মুসলমানের ভয়ই সবস্থি অস্থির যত বোমা চলতে আসে তো মুসলমানেরাই করে ধর্ষণ আল্লাহর হাবিব একদিন বলেন মদিনেশ্বরীতে হাজরে মহ পর্যন্ত বহু রাস্তা বহু মাইল আল্লাহর হাবিবান যদি একটা সুন্দরী জুতি নারীও যদি মদিনা শরীর থেকে ভাজ্রম পর্যন্ত একা কেউ যদি যায় এই মেয়ের সতীত নষ্ট হওয়ার কোন ভয় আমার দেলে নাই কারণ এর ভিতরে সব হইল মুসলমান আল্লাহ তো আলেম সুদী জাহেদ সুদী সাহেব এই জুমলা সুদী আলেম মুসলমান আলেম হয়েছ ছবিছ দরবেশ হয়েছ পবিত্র করার জন্য ইতো আমরা চর্ম নাইতে আসছি এই কথা ঠিক নেই যদি আত্তাকে পবিত্র ই করতে না পারি জন্য আসলাম বাবির যত ঝগড়া বিবাদ ভাই ভাই মারামারি ভাই বোন মারামারি মামলা মোকদ্দমা অধিকাংশ তো খালি এই শুয়ারের খাসলাতের কারণে হারাম খাইবে বা খাইবে ভালোটা খাইবে এই হারাম খাওয়ার লোভের কারণে যত মামলা মোকদ্দমা মাইপিট পিঠ খুন কথা ঠিক না বাইর আমার হ্যাঁ তো বলতো আপনি হারাম খাই তাই পরে টা কই গে লাভকে কেন আমার আমি যে হারাম খাই কথা বলুন বহু ভালো ভালো কিছু লোক আছে আছে না বললে বেড়ায় এসে দেয় কত দয় কয়ে দেয় পিছনে সবক্ষণ ঠগাইয়ে খাইতে আছে আমি তো চ্যালেঞ্জ দিছি যদি কেউ এক তোলা সম্পত্তি একটি ঘষা পয়সাও যদি কার আমি ঠগাইয়ে খাই থাকি তাহলে আমার যা বিচার আমি নেতার দিই আছি আমার সামনে সে বলো তবে ভাইরা যারা যত অগ্রসর হয় তাদের শত্রু তত বেশি থাকে নিশ্চয়ই মাওলায় আমারে কবুল করছেন বোধ হয় দেবে আমার আব্বা জানতে সময় দশ কানি সম্পত্তি রেখে গেছে আমাদের দেশ কানি হলো এক এক বাষটি শতাংশে তারপরে আমি সব ঠকাই খাই বাবা যাক ওই যদি কেউ মিথ্যা বদনাম করে তাতে খুশি হওয়া উচিত কি আপনি ওদের যদি আপনাকে মিথ্যা বদনাম করে আমনে খুশি তত বেশি। মহামেলার কথা মিথ্যা না বলা চাই আঁকলে হালাল সেতকে কালাম কি আকলে হালাল খেত কালাম এই মাওলাকে পাওয়ার জন্য এই তাসা উপার্জন সবচেয়ে বড় অর্থাৎ হালাল খানা খাওয়া আর কথা এইটাই যদি করতে না পারি আহ মানুষ এসে আমানত রাখলে ফেরত দেয় না কত ঝগড়া কত নালিশ আসে কত বইনেরা নালিশ করে হুজুর ভাই আমার সবাই ঠকাই খাইয়া লাইল দেয় এরা কি মুসলমান দ্বারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই কেয়ামতির দিন আজাদ পাবে দ্বারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা কিন্তু বরবাদ হইয়া জাহান নামে চলিয়া যাইবে হিংসা রিয়া এই রিয়া এবার বন্ধুকে রিয়া থাকলে ওই বাদ কোন কাজেই লাগবে না বাইরা থাকা এরা না চায় না কিন্তু মহাব্বতের কারণে হারামের দিকে নজর না যায় কি কথা ঠিক নয় বাইরা আমি জানলাম যে এমন ভাবে চলি আমার যাহার নাম সারা উপায় নাই বাইরে এই যে দলেন আমি যদি মাদ্রাসার থেকে ভাগ খাই তাহলে আমাদের তো বড় ভাগটা দেওয়া উচিত এই মাদ্রাস সব কিছুতে আল্লাহ হয়ে গেলে আমার হইতেছে কি কথা বলে আমি তো ভাগাই না বরং মাদ্রাসা ওগুলা বাড়ির মধ্যে তার দাম দামটা আমারটা মাদ্রাসা ব্যবহার করুক কিন্তু মাদ্রাসা দামি ব্যবহার না করি বাবারে আপনাদের ভিতরে যদি এই ধারণা থাকে আমার মাংসে খাই আমি মাংসের ডান না যদি হক হয় নিজের কাজী ভাইর আমার খুব সাবধান আমরা ধরো মানুষই কবরে যাইতে পারি আল্লাহ আমাদের মনে চায়। আপনি চেহারা কেন ঢাকা রাখেন তিনি কোনো কথা বলতেন না একদিন লোকে বলতে বলতে তিনি বিরক্ত হইয়া নিজের রুমালখানা উঠে একদিন মাথায় দেশে দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করিয়া ভাইয়া বেহু শেয়া গেছে হুজুরে তখন তো মা তার মাথার থেকে রুমাল খেলার টান্ডিয়া নিয়ে গেলেন কিছুক্ষণ পরে যখন লোকটা হুসে আসলো সবাই জিজ্ঞাসা কি বাবা কি হুজুরের রুমাল তোমার মাথায় দেওয়ার পরে তুমি এরকম চিল্লা চিল্লি করিয়ে বেহু শেলা কেন তাহলে ভাই হুজুরের রুমাল মাথায় দেওয়ার পরই আমি দেখতেছি দিল্লির রাস্তার ভিতরে অধিকাংশই কুত্তা শিয়াল শুয়ার গরু মহিষ মানুষ মাত্র ফাঁকে ফাঁকে দুই একটা দেখা যায় ওখা দুদ কে আমাদের গুনাগারদের দেখেই ফ্রেশ তারা চিনতে পারবে এই গুণা এই গুনাগার অল্লা ব্যাপারে হারাম খোরেরা কেয়ামতের ময়দানে যাদের ভিতরে হিংসা থাকবে তারা কুত্তার সুরাতে উঠবে যারা মানুষকে ঠগাইবে তারা বান্দরের সুরাত নিয়ে উঠবে এরকম তপসুরি লাগছে দশ রকমের সুরাত নিয়ে মানুষ কেয়ামতের ময়দানে উঠবে আর একটার তরিকায় বাবারে তরিকায় সুলুক মানে পীরের কাছে বলবা বা পীরের দেখবে তোমার মেয়ে যে দোষ আছে সে ঔষধ দেবে তুমি এইভাবে চলো এইভাবে কাজ করো এইভাবে কাজ করো বাবারে मरहुमलर कुतुब दोनो रास्ता हल्का जेकर मासिक इज्तेमी तालीमे ग्रेतबादी पड़ारमे তরিকায় সুলুকের কাজ চলছে এবং আল্লাহর ফজলে চলছে এ কথা ঠিক কাজী ভাই রামার আল্লাহের কাছে দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমি দোয়া করি বয়স গেছে আমি তো বলি হায়াত পাইছেন আর আমার বয়স তো আটষট্টি বছর হয়ে গেছে পাঁচ বছর তো বেশি পাইয়ে গেলাম কাজে আমার হায়াত তো শেষ আর কারহায়াত কখন শেষ হইছে কেউ জানে না আগামী অগ্রাহ মাসের মাহফিল বহুদূরে 8 9 মাস দূর বাবা সংবাদ একদিন হবি হবে নেচল নাই হুজুরে না একদিন খবর হবে উমুকে নাই উমুকে নাই উমুকে নাই উমুকে নাই এবারে তো মাহাফে কত এলান শুনলাম তোমার মা মারা গেছে তোমার আব্বা মারা বাড়ি যাও খেলে মারা হুজুর আমি এই প্রথম চর্মনায় আসলাম আমার প্রশ্ন হলে আপনার বয়ানের সময় মুরিদরা যেভাবে দৌড়ি দৌড়ি লাভালাভি করে सामने चलिए ग्रप्त आगे मिस्तर কি নামাজের সময় পড়া সুন্নত নাকি পোশাকের সুন্নত নাকি সবসময় সত্যের স্বভাব হবে যারা হামেশা বানতে পারেন তাদের হামেশাই বানিয়ে রাখা উচিত যারা পারেন তারা হামেশা রাখলেই সবচেয়ে ভালো এটাই সুন্দর আমি বেকার আমার স্ক্রি মহিলা স্কুলের মাস্টার हमारे स्त्री टले चुरी टाइम से पर्दार संगे चीज अमाले जोरे बल्ली मध्य तर्क विर्क है जोरे बलते ना आते सठीक जवाब जानते चाहिए हानफिम लोक ना लामोबी लोक হানাব মোজাবে রইলে আপনি আসতে আমিন পড়তেই আর যদি মোজাব না মানেন তাহলে আপনার ইচ্ছে আপনি কাজী আমিন জোরে বলা আমাদের নিকারে সুনতের আর যারা মোজাব মানে না তারা কাজে কাজী আপনারা বলবেন আমরা মোজাব মানি আবু নীবর রহমতুল্লাহ রায়ের উপরে রাই দেওয়ার মত কোনো আলেম সারা বাংলাদেশে এখন আছে কাজে আমরা আবু শিক্ষার নামে পুরুষরা বালেক মেয়েদেরকে সামনে নিয়ে শিক্ষা দেওয়া যায় আছে কিনা কোন রকম যায় না সম্পূর্ণ আরাম পর্দার আড়ালে শিক্ষা দেওয়া যায় না তুই কথা বলেন না আর মেয়েদের যদি যতটুকু গেলেন তা তো সাত আট বছর বয়সী হইয়া যায় আমাদের এটা হইলো ওদের হারামি ঠিক রাখার জন্য এই মিথ্যা মশলা দেয় রমজান মাস এলে মহিলারা একাত্র হয় দুইজন হাফেজকে নিয়ে महिला आशा जा मुजाहिद भाई उन्नीस बच्चों पूर्व मस्जिद जमी कर दखल दीना विभिन्न बासे कथा এখন আমরা কি করতে পারি আপনারা প্রচলিত গণতন্ত্রে আমরা বিশ্বাসী নই তার সত্ত্বেও নির্বাচনে আমাদের প্রার্থী দেওয়ার এবং ভোট প্রদান করার মুযুক্তি কি আমরা ঘোষণা দিয়েই লইছি যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ গণতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্র কিচ্ছু আমরা মানি না এগুলো সব বাতিল করার জন্য আমরা নামছি। নির্বাচনে নামছিদের পলিসি আমরা গণতন্ত্র স্বীকার করিয়ে নামাই আর শুধু আমরা করতেছি তা তো না মুক্তি শফিস রহমদুল্লাহ সদর সব রহমাফলান সমস্ত বড় বড় আলমরাও তো এই ভোটে গ্রহণ করছেন করছেন না কাজে ওটাকে স্বীকার করি না আপনার বয়ান মাঠের মাঝখান থেকে গোপনে ভিডিও করা হয়েছে গোপনে কেউ কাল আমরা যাই না তবে ভিডিও তো কালে না বলাও যায় না কারণ প্রকাশ্যে যেটা ভিডিও বা টেলিভিশন সেটা না যায় এই কথা ঠিক না তবে আমরা এই ভিডিও করার আম করি না দোয়া করে ঠিক মতো উঠাইতে পারি নাই আল্লাহ মন্দিরে দুই একজন দাদা জিতাম না ওরা উঠাইছে আল্লাহ সেই হাতের সঙ্গে আমাদের সবাই হাত তদিন মাফ করে দেখব মাল্লাফ করে দেবে যদি মাফ না করেন ওই জাহান নামরা যত কথা মনে করে দুনিয়াতে কান্দায় কান্দায়ুন কান্দায় না হাসুরে কান্দায় দুন কান্দায় তোমরা তুলে বিচল চন্দ আল্লাহ মাহবেলের বল কথা মাফ করিয়ে দেন আল্লাহ আপনার গালকের বল কথা মাফ করিয়ে যান আল্লাহ আপনার বুকের বল কথা মাফ করিয়ে দেন আল্লাহ আপনার প্রিয় বন্ধে মাফ করিয়ে যান আল্লাহ খাস করে আপনার হাবিবে তো ভাইরে বাপুরে দাস বক্তার হে বুনাগার হে বলছো দেখি তেরে হাবিব্লাপুরে দাস আল্লাহরে দাস আল্লাহ খেতার কমানে আপনার আমাদের ইমানকে মজবুত করে দার दायत रास्ता चलना जब मौज देवेंद्रबारे मौज दिए अल्लाह आम हिदायत नल्लाल्लावन स्त्री पुत्र सबा के हिदायत नल्लाह तीन स्वन स्त्री पुत्र सबा के हिदायत नसिब करें আল্লাহ হেদায়ত আপনার হাতে দাল্লাহ আমাদের এমন পরীক্ষা করিও না যাতে পাশ করতে না পারি আল্লাহ তুমি আমাদের আল্লাহ আল্লাহ পুত্র সবাইকে হেদায়তিব করো আল্লাহ সবাইকে তোমার খালের বন্দা বাজারে দাও সবাইকে মুক্তা দিন আমাদের আত্মীয় সব সবাইকে করে হেদায়তিবেন আপনি হেদায়ত করে আল্লাহ সারা দুনিয়া আল্লাহকে আপনি হেদায়তিব করেন حمدت يا من اوجا معاملات يا الله يا الله محمد الدين दुनिया जाहिर बातें औलाद फरजानो माल दौलत ताकत तरीका माफी तनु हुकुम बाबा कहते सबद अल्लाह থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের আল্লাহ যারা মেয়ে আল্লাহ আছে বিবাহ দিতে পারি না মেয়ের বিবাহ করতে পারেন যারা ছেলে নিয়ে করাইতে পারি না আল্লাহ তাদের ছেলেদের নির্দেশ বন্দোবস্ত করে দেন ইয়া আল্লাহ যারা জালেমের জুলুমে আছে জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ শত্রুর সত্রিয়ার থেকে আমাদের হেফাজত রাখে ইয়া আল্লাহ জিনুম করার থেকে আমাদের হেফাজত আল্লাহ যাদুকরের জাদুর থেকে হেফাজতে রাখে ইয়া আল্লাহ জাদুজার থেকে হেফাজতে রাখে दरिद्रे मामला मुकदमार हेफाजत करें अल्लाह मिथ्याल हेफाजत करें जरा खासदम अपने साथी मामला थे আল্লাহ ইসলামী হুকুমত ছাড়া দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও মুক্তি নাই এই সমস্ত পুলিশের ভিতরে খাস করে মুসলমানদের গিতারে দিয়ে দান আল্লাহ সবার আল্লাহ সবার আপনি বুঝ দিয়ে দান্লাহ সবার হুকুমাত আল্লাহ ইসলামী হুকুমতের জন্য নৌ নয় যুদ্ধ বৃহত্তর আল্লাহ আল্লাহ আল্লাহ হেদায় মেহেরবী করে আমাদের হৃদয়ত রাজনীতাল রুলিয়া হাসন দৌ অবিল তু ভালো রবন اغفر لنا يا مع الامور ربنا لا تحملنا لا طاقه به واغفر لنا وغفر لنا ارحمنا انت مولانا قَالُوا بُعْدًا لِّلْكَافِرِينَ سَنُخْرِجُهُمْ كَمَا أَخْرَجْنَا أَصْحَابَ الْقُرَىٰ ﴿15﴾ فَجُنَّدْنَا عَلَى الْقَافِرِينَ فَحَزَبْنَاهُمْ وَأَخَذْنَاهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ ﴿16﴾ اللَّهُمَّ رَبِّ عَلِّمْنِي صَلَاةً يُنْزِلُ يَدِي رَبِّ কাল তা বিন্ল লিলামুজাক বিন্ল লিলামি মনালা সবিত্রী বনালা করব্ল মরহা কহ কিনা সমস্ত মুসলমানদের বিচারে ফায়দা করে দা আল্লাহ সমস্ত খাস করে না আমাদের জন্য আল্লাহ একজন খালেস আমির আপনি আমাদের নিয়োগ করে দা আল্লাহ সেই আমিরের নেতৃত্বে আমরা সবাই আন্দোলন করতে পারি যে আমিরের মৃত্যুতে আমরা সবাই ভেদমত করতে পারি সেই যখন একজন আমির আমাদের জন্য আপনি মঞ্জুর করে না আল্লাহুম হাববি লানা আল ঈমান ওয়া গায়িরু বি ক্বুলুবিনা ওয়া কারি লানা আল তুবা ওয়া দুখুল জান্নাতি দালা আল ঈশাম ওয়া জালনা মিনাল আল্লাহ সারা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিতাবার যে ষড়যন্ত্র চে এই অবস্থায় আপনি ইসলাম মুসলমানদের সাহায্য করেন আল্লাহ ইসলাম মুসলমানদের ইজাত দেন ইসলাম মুসলমানদের আল্লাহ হেফাজত করেন আল্লাহ যেখানে মুসলমানের জন্য সংগ্রাম করতেছে আল্লাহ যে আপনি সাহায্য করেন তাদের হেফাজত করেন আমা করুয়াল অল খৈরুল হাত শরীফ আল্লাহ যারা ভোট দেয় প্রত্যেকের বেরাম পিরা থেকে সেবা দিয়ে দেন আল্লাহ যারা দোয়া চাইছে সবাই দোয়া তেমন করে না যাদের আছে তাদের আল্লাহ যার যার এক মৌসুম আছে আপনি বুড়া করে যান প্রত্যেকের দিলেন এক মৌসুম নাম একবারে ঘুরিয়ে পড়ো আল্লাহ আপনি তো চালিয়ে রয়েছে যার দেন যান এক মসিদিন Siyah'da differences bir tad y shirt siyah, toterumman siyah'da добав radha Rabbana fukırlana valido daludeinda sa averu ham umha r-dama Rabbayya mul videogibe saari'i a-muşAA ha Radio a derivatina φοedina قال يا عبادنا اتقوا ربنا من اعتنا علينا الا من انصرنا بالله قال جميع المؤمنين علما المسلمين على عيالهم و اموات انك مجيد جدوا الله على كل محمد قال هيه و سامي راجي واطلاله يا دراويش ارحم ماهم सुप्रिय श्रोता बंधु शुदुम्र देश विदेशे प्रख्यत कारी सहेबान्वर तिलावत सकल प्रकार इसलामी गजल संगीत हाम नाथ जारी नाटक कावाली आलोचना कैसेट प्रयोजना और परिवेशन कर प्रयोजन जेको कैसेटर जोाजोग जो कर तमुद्दन प्रोडक्ट तिरिश अब्दुल सालाम मेन्शन पटुआटल ढा फम्बर सत एक दू मोबाइल शून्य एक सत नय शून्य पाँच আল্লাহ